আবু সঈদ কুদ্রি রদে আলাহে বর্ণিত নাবি সাল্লাহ বলেছেন অবশ্যই মর্যাদার পার্থক্যের কারণে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল এত তো জায়গা তাদের বেতে অন্যরা সেখানে পৌঁছাতে পারবে না তিনি বললেন হ্যাঁ সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ যেসব লোক আল্লাহর প্রতি ইমান আনবে এবং রাসুলগনকে সত্য বলে স্বীকার করবে